আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ করিমা বিহিং সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম পিস বাংলার পক্ষ থেকে জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পূর্বেও আপনাদের মাঝে বিজ্ঞ আলম সমাজকে উপস্থাপন করেছি আজকে আমাদের মাঝে এসেছেন বিশেষ আমন্ত্রণে তশরিফ এনেছেন বিজ্ঞ আলেমিন মহতারাম শেখ হাসান জামিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মহতারাম আপনাকে জানাচ্ছি স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ মহাতরাম আপনার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা ইসলাম এমন একটি জীবনাদর্শ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবনাদর্শই হচ্ছে ইসলাম ইসলামের পরে পৃথিবীতে আর কোনো কিছুই আসার বাকি নেই কে আমত পর্যন্ত এটাই থাকবে পৃথিবীতে যার কারণে এ ইসলাম প্রচার প্রসারের করান এবং সন্ন্যায় অনেক তাগিদ এসেছে সর্বশেষ নবী এবং রসুল তারপর তার কোন নবী আসবেন না আমরা একপর এই বিষয়ে আলোচনা করেছিলাম আপনার সাথে কথা হয়েছে দেখুন পূর্বেকার যত উন্ম্মত ছিল সেই উম্মত কিন্তু সীমিত ছিল বন ইসরায়েলের কথাই ধরুন আজতে মূসা আল ইসালাতাম সহ ইসা আসসাল্লাম পর্যন্ত বন ইসরায়েলের যত নবী এসছেন ওই সমস্ত নবীর যত উম্মত ছিল ওই সমস্ত উম্মতকে যদি আপনি গণেন যে সংখ্যাটা দাঁড়াবে কাল্পরিক্রমায় যদি আজকের বিশ্বের দিকে আমরা তাকাই রসুলের করিম সাল্লাহ আলয় সাল্লাম যেখানে আজ পর্যন্ত যত মুসলমান অতিবাহিত হয়েছে বা বর্তমানে আছে এই সংখ্যাটা শুধু শুধু আমাদের নবীর উম্মতের সংখ্যাটা যদি আমরা দেখি আর অতীতের সমস্ত নবীদের উম্মতের সংখ্যা যদি দেখি আপনি নিশ্চিত করে জেনে রাখুন যে রসুল করিম সাল্লা আলি সাল্লামের উম্মতের সংখ্যা অনেক অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং কেমত পর্যন্ত আরও তো বহু মুসলমান আসার বাকি আছে তাহলে এখন যৌক্তিক কারণে একটা প্রশ্ন আসে যে তাহলে কি রব্বুল আলমিন শেষ নবী রসুল কাদিম সাল্লাহ আলুসাল্লামকে পাঠিয়ে এই উম্মতকে ঠকিয়েছেন যেখানে আগে পূর্বের যুগে কৌমে কৌমে আল্লাহ নবী পাঠিয়েছেন একই কৌমে একাধিক নবী পাঠিয়েছেন সেখানে আজকে এত লম্বা টাইম এতগুলো মানুষ তাদের জন্য একমাত্র একজন নবী প্রশ্ন কিন্তু আসে এই প্রশ্নের উত্তর অবমিন দিয়েছেন হে উমতে বলছেন কুন্তুম তোমরা শ্রেষ্ঠ উম্মত সমস্ত উম্মতের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম কিসের কারণে কারণটা রব্বুল আলমিন ওইটাই বলেছেন আমাদের প্রশ্নের উত্তর যেটার মধ্যে যে আমি আর কোনো নবী পাঠাবো না কিন্তু নবুয়তের যে ধারা সেটা হয়তো বন্ধ হয়ে গেছে কিন্তু তার যে মিশন যে কাজ সেটা হচ্ছে মানুষকে আল্লাহ মুখী করা যা আপনি বলছেন দাওয়া ইহ মানে মানুষকে আল্লাহর দিকে টাকা আহ্বান করা এই কাজ কিন্তু বন্ধ থাকবে না কাজ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যখন বন্ধ হবে মুমিন থাকবে না মুসলমান থাকবে না আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না তখন তো গোটা বিশ্বকে ধ্বংস করে দেবেন আর রাখার আর প্রয়োজনই নাই কিন্তু তার আগ পর্যন্ত ওই কাজটা কিন্তু অব্যাহত থাকবে কারা করবে অরব্বুল্লা আলামিন বলছেন যে দেখো আগের উন্মতের জন্য আমি নবী পাঠিয়েছি আমি আর নবী পাঠাবো না ওই নবুয়তের যে দায়িত্ব এই দায়িত্ব আমি তোমাদেরকে সপে দিলাম হান এটা এটাই উম্মতের জন্য একটা বড় নিয়ামত বড়ো মর্যাদার একটা বিষয় ধন্যবাদ মাহাতার আপনি খুব সুন্দর দাওতের বিষয়ে কথা বলছিলেন তাহলে বুঝলাম আপনার কথা আমরা যে একটি অপরিহার্য দায়িত্ব হল যেটি নবী রাসুল সালের মাধ্যম হয়ে এসেছে তা হল ইসলামের প্রতি দাওয়াত দেওয়া জি আজকে একটি বিষয় আফসোসের সাথে বলতে হয় আপনি কি বলবেন জানি না আপনার মত আমি জানতে চাই মুসলিম সমাজ আজকে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়েছে এখন দেখা যায় যে ইসলামের দিকে দাওয়াত ঠিক হচ্ছে বা কি হচ্ছে আপনার কাছে একটু জানতে চাই এটা তো পূর্বের অম্মের জন্য একটা গজব ছিল যেটা রব আলেম সুরা আলি এমরনের মধ্যে বলেছেন যে তোমরা শতদা বিভক্ত ছিল ওরবুলা আলমিন ফায় আল্লাহ বাইনা কুলু বিকুম যে তোমাদেরকে রবুলা আলামিন তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত তৈরি করে দিয়েছেন এক করে দিয়েছেন বিভক্তি এটা মানুষের জন্যে এক বড় গজব এটা আমরা এই আয়াত থেকে পেয়েছি এখন দাওয়াতের আপনি যেটা বুঝাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন এটা এক বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই তিক্ত হলেও আমাদেরকে বোঝা হচ্ছে সেই বাস্তবতা হচ্ছে আসলে দাওয়া ই না হয়ে জামা হচ্ছে এবং নিজের দলের যে গঠনতন্ত্র এটা কি মনে করা হচ্ছে এবং আমরা দেখেছি বলতে হয় পরমত সহিষ্ণুতা যেটা অন্যকে তিনিও যে দিনের কাজ করছেন এই জায়গাটাতে আমরা স্বীকার করতে চাচ্ছি না অনেক ক্ষেত্রে আমরা অতি বাড়াবাড়ি দেখি সেটা হচ্ছে অন্য গ্রুপকে বা অন্য দলকে আমরা একদম কাফের পর্যন্ত বলে ফেলছি আমরা দেখছি কেউ মুশ্রিক বলছেন কেউ ইয়াহুদির দালাল বলছেন কেউ মুনাফিক বলছেন আবার সকলের দাবি কিন্তু একটাই যে আমরা আল্লাহর পথে মানুষকে আনছি দেখুন আজকে আপনি ধরুন একটা জনসভা হচ্ছে কোনো এক ময়দানে ওই জনসভায় বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে এখন সকলের রাস্তা কিন্তু ভিন্ন ভিন্ন কেউ আসছেন পশ্চিম দিক থেকে কেউ দক্ষিণ দিক থেকে কেউ উত্তর দিক থেকে কেউ পূর্ব দিক থেকে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাস্তা দিয়ে আসছেন সকলের দৃষ্টি একটাই ওই জনসভায় হাজির হবেন উপস্থিত হবেন এখন পশ্চিম দিক থেকে যিনি আসছেন যার রাস্তা ওটা তিনি যদি অন্যদেরকে বলেন যে ওই সমস্ত রাস্তাগুলো সব গুমরাহির রাস্তা ভ্রষ্টতার রাস্তা রাস্তা একটাই যেটা আমি পশ্চিম দিক থেকে আসছি ওদিক থেকে আসতে হবে তাহলে নিশ্চিত বলা যাবে যে তিনি আর যাই করেন তিনি ওই জনসভার কেউ নন তিনি যদি ওই জনসভার কেউ হন তাহলে এই সবাইকেই তিনি ভালোবাসবেন যে আমি পশ্চিমের রাস্তা ধরেছি তুমি পূরের রাস্তা ধরেছ তুমি দক্ষিণের রাস্তা ধরেছ আমাদের সকলের টার্গেট একটাই ওই জনসভায় হাজির হওয়া আমাদের টার্গেট যদি হয় দাওয়া ইলাহাল্লাহ মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া তাহলে দাওয়াতের যত প্রক্রিয়া আছে কেউ জেহাদের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন ধন্যবাদ একটি প্রশ্ন আমার এসে যায় আজকে দাওয়া ইহা বা দিনের তাবলিগ দাওয়ার ক্ষেত্রে আজকে আমরা অনেকে অনেক সিলেবাস তৈরি করে নিয়েছি অথচ আল্লা সুবহানহতলা রাসুল সাল্লা সাল্লামকে একটা সিলেবাস দিয়েছেন সেই সিলেবাস থেকে যেন অনেকে আমরা একটু দূরে সরে গেছি আমার মনে হয় জানি না আপনি কি বলবেন যেমন আল্লা সুবাহানহাত বলেন ইয়া মা হর রাসুলা ইউরিক তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল হয়েছে সেটার মাধ্যমে তুমি তাবলিক করো সেটার তাবলিক করো তাহলে আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন এবং রাসুলের হাদিস সেটাই আমাদের তাবলিগের দাওয়াতের ইসলাম প্রচারের সিলেবাস হওয়া দরকার অন্য সিলেবাস না নিয়ে কী বলেন আপনি এই বিষয়ে যে আপনি ঠিকই বলেছেন আসলে দাওয়াতের বিষয় তো হবে কোরআন এবং শুরিয়ার দিকেই নিশ্চিত করে বলা যায় কিন্তু ওই আমি আগে যে কথাটা বলছিলাম সেই কথাটাকে আবার ফেরত নিয়ে আসি এখানে দাওয়াতের প্রক্রিয়াটা যদি বিভিন্ন ধরনের হয় দাওয়াত একটাই হবে মূল হবে কোরআন এবং শূন্য শূন্য এটার মধ্যে কোনো আপোষ নাই নিশ্চিত করে বলা যায় কিন্তু প্রক্রিয়াটা যদি এক একজন এক এক রকম করেন সেটা হতে পারে কিন্তু সেটা করতে গিয়ে জন্য এমন কিছু না হয় যে নিজস্ব মন গড়া কোনো প্রক্রিয়া যেটা সরিয়ার সাথে সাংঘর্ষিক বা বিদা ঢুকছে ভিন্ন কোনো পন্থা ঢুকছে তাহলে অবশ্যই সেটা বর্জনীয় এবং আমি আপনাকে আরেকটা কথা বলি দাওয়াতের প্রক্রিয়া ভিন্ন হতে পারে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে দাওয়াতের মৌলিক জিনিস কিন্তু দুটা এটা থেকে যেন সরে এটা থেকে যেন সরে না যাই এক হচ্ছে আমি সৎ কাজের আদেশ দিব আর হচ্ছে অসৎ কাজ থেকে আমি বারণ করব যে কোনো প্রক্রিয়াই দুটোই রাখতে হবে দুটোই রাখতে হবে এখন কেউ যদি শুধু অসৎ কাজ থেকে বারণ করে শুধু ওই জিহাদ জিহাদ বলে আজকে এক শ্রেণীর মানুষ আসে জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন আবার সময় মতো ফিরে চলে আসছেন নিজের পরিবার একটি মাথা গরম করা উচিত অবশ্যই না আবার অসব কাজ থেকে বারণ করা এটা একদম বাদ দিয়ে শুধুমাত্র আমি কেবল মানুষকে শুধু বুঝানো বুঝানো এটা ইসলামের সৌন্দর্য নয়ের বিরুদ্ধে তারা ইস্পাত কঠিনা একরামের গুণ বলছেন রব আলমিন নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এখন আমি যদি খালি কিন্তু এই দুটো জিনিসই যেন ঠিক থাকে এই দুটো জিনিস যেন ঠিক থাকে ধন্যবাদ মহাতারাম আপনি সম্পর্কে তার ইত্যাদি জবাবগুলি দিলেন এরপর যে আমরা যাচ্ছি, বিরতির পরে আবার ইনশাআল্লা শ্রোতা আশা করছি আপনার সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিরতির পরে আবার আমাদের এই মূল্যবান সাক্ষাৎকার অনুষ্ঠানটি উপভোগ করবেন ইনশাআল্লাহ এরপর যে আমরা বিরতিতে যাচ্ছি আসসালাম আলাইকুম ওরি ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি মুজফার বিন্দুর রাজাক জানুন কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন বাংলাদেশে বাংলায় My question is about the beard about Imamati. What I'm are the people believe in? He answers... The number one is the help of Allah. He satisfies, in the light of glorious Qur'an, an authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. I'm <inaudible> <inaudible> we the next call, please. To get convincing and valid answers, डायल डॉक्टर जाकिर के प्रति शनिवार रे सा पुनः सम्प्रचार सकाल साढ़े नीच टी सुलो के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 जानून बिशेश के महान आल्लाकुमी सुप्रिय दर्शक श्रोता आरोप फिर আমাদের এই সাক্ষাৎকার পর্বে আমাদের মাঝে সাক্ষাৎ দিচ্ছিলেন বিশিষ্ট আলমে দিন শাইক হাসান জামিল যে মাহতারাম দাওয়াত সংক্রান্ত বিষয়ে আমরা কিছু কথা বলছিলাম এখন আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই যে এখন আলহামদুলিল্লাহ উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির যুগে অনেক কিছু পথ ও পদ্ধতিরও উন্নয়ন ঘটেছে এমন এক সময় ছিল যে মানুষের কাছে দ্রুত একটি সংবাদ সহজে পৌঁছানো যেত না এখন সেই পদ্ধতি আমরা পেয়েছি এমন এক সময় ছিল যে যার কাছে শুধু পৌঁছাবো তার কাছেও পৌঁছে বহু জনগণের কাছে দ্রুত পৌঁছানোর মাধ্যম ছিল না এখন আমরা মিডিয়া এই ধরনের মাধ্যমও পেয়েছি তো এই ক্ষেত্রে অন্যদের প্রযুক্তির সাথে আমাদের দাওয়াতি যে চিন্তা চেতনা এটাকে কিভাবে সমন্বয় আমরা করতে পারি আপনি একটু জানেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার এক বিষয় এনেছেন হজরত রসুল্ল করিম সল্লি আসাল্লামের গোটা জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন আমি উদাহরণ হিসেবে দিয়ে একটা আনব যে তিনি কিন্তু আধুনিক এবং উন্নতি প্রযুক্তি যেটা সেটা গ্রহণ করেছেন দেখুন মক্কার মানুষ কিন্তু যখন যুদ্ধে লিপ্ত হতো তখন সরাসরি তাদের হানাহানি চলতো সামনাসামনি কোন কৌশল যুদ্ধ কৌশল যেটা এটা তারা খুব কম গ্রহণ করতেন তারা জোর দিয়েই কাজ করার চেষ্টা করতেন মাথা কম খাটাতেন আপনার আহজাব যুদ্ধের কথা হাজি পড়েছি খন্দকার যুদ্ধ বলে আমরা যেটা আমাদের কাছে আহজাব এই জন্য বললাম যে অনেকে এই নামের সাথে পরিচিত নয় এবং এটার নাম আহজাব কেন হয়েছে তাও জানা নেই সমস্ত কুফ্ফার শক্তি আহজাব হিজবুনের বহু বচন সমস্ত ক্রমে তারা বহুদল নিয়ে যেটা মদিনায় আক্রমণ করেছিল মুসলিমদের হয়েছিল তখন সালমান সালমানহু তিনি করিম সাল্লামকে পরামর্শ একটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমরা পারস্যে যখন এরকম কোনো মারাত্মক মুসিবতে পড়তাম যে সম্মিলিত বাহিনীর মোকাবেলা আমাদের দ্বারা সম্ভব না তখন আমরা একটা কৌশল নিতাম সেটা হচ্ছে শহরের বাইরে আমরা খন্দক গাড়তাম মানে খাল কাটতাম পরীক্ষা খনন করতাম পরীক্ষা খনন করলে ওই বিপক্ষ বাহিনী আর শহরে ঢুকতে পারে না বাধাগ্রস্ত হয় দেখুন যেটার সাথে তারা পরিচিত ছিল না এই সমাজের এই সমাজের কাছে এটা ছিল না কিন্তু যেহেতু বিষয়টা কার্যকর রসুল করিম সাল্লাম ওটাকে পছন্দ করে ওই পদ্ধতি গ্রহণ করেছেন যা আমাদের সামনে ইতিহাস খন্দকের যুদ্ধ নামে যেটা পরিচিত এবং ওই কৌশল গ্রহণ করার কারণে রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের সাথে সাহাবায়করা যুদ্ধে জয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ সম্মিলিত বাহিনী তারা পরাজিত হয়ে এখান থেকে অপদস্ত লাঞ্ছিত হয়ে ভাগতে বাধ্য হয়েছিল ইতিহাস সাক্ষী তাহলে বোঝা গেল নতুন কোনো প্রযুক্তির নতুন কোনো অবস্থার যদি শরীয়তের প্রয়োজনে আমার দিন প্রচারের প্রয়োজনে দিন প্রতিষ্ঠার প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেটাকে এখন অন্যত প্রযুক্তির মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারনেট আজকে মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে এবং এর অনেক সুফল আমরা দেখছি আলহামদুলিল্লাহ কুফলও আছে আমরা বলবো এই আধুনিক প্রজেক্টগুলোর কথা শুনলে দিনের মাধ্যমে এটা হতে পারে এ কথা শুনলে অনেকই আঁতকে ওঠেন এই আঁতকে ওঠার কিন্তু যুক্তি কিছু কারণও আছে এই জন্যে আঁতকে ওঠেন যে এখানে পথ ক্রান্ত হওয়া মানে পথ হারা হওয়ার সমূহ সম্ভাবনা থাকে যেহেতু এখান থেকে আমাকে গুনাহ কামানোর অনেক সুযোগ থাকে সেই জন্যে তারা এটাকে মাধ্যম হিসাবে মিডিয়া হিসাবে ব্যবহার করতে আঁতকে ওঠেন কিন্তু আমরা যদি এটাকে ভালো কাজে ব্যবহার করি ধরুন একটা ছুরি চাকু এটা কাউকে হত্যাও করা যায় নিজের ঘরের প্রয়োজনও মেটানো যায় জীবজন্তু আমরা যেটা জবে করি খাওয়া যায় খাওয়া যায় এখন এই জায়গায় যদি আমি এই চিন্তা এটা ব্যবহার থেকে বিরত থাকি যেটা দ্বারা খুন করা যায় তাহলে এটা আমার কাছে মনে হয় অযৌক্তিক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অযৌক্তিক এই জন্যে আমরা ব্যবহার করতে পারি কাজের ক্ষেত্রে আরো যেটি সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম আছে এছাড়া আরো যেটা আরো মিডিয়ার অন্যতম এখন যেটা আমি আসলে শব্দটা ভিন্নভাবে বলছি মানে তারা ভিন্ন মত পোষণ করছে কারণ আমরা দেখি আমাদের কাছে অনেক সময় খারাপ লাগে কিন্তু আসলে কিছু করার থাকে না যেহেতু এই চ্যানেল আমাদের হাতে নয় আজকে যদি মুসলিম সমাজ এগিয়ে আসতো যে এইরকম চ্যানেল তারা তো করতো দিন প্রচারের জন্যে যে যেখানে কোনো নারীর ছবি প্রকাশ্যে আসবে না পণ্যের অ্যাড এর নামে অশ্লীলতা অশ্লীলতার কোন বিষয় আসবে না তাহলে আজকে এই প্রশ্ন হয়তো আসতো না এই প্রশ্নগুলো এই আসছে দেখুন আমরা যখন একটা ইসলামী প্রোগ্রাম করি দেখা গেল যে বিরতির সময় একটা পণ্যের এমন এক পণ্য যে আমি পর্দার ওয়াজ করে গেলাম একটু আগে বেপরদার এক অ্যাড চালানো হলো তাহলে এটা কোথায় রইল সম্মানটা নষ্ট হয় এই জন্যে অনেকে হয়তো বিরোধিতা করছেন কিন্তু তারপরেও বলছি আপনি একটু চিন্তা করুন তো ভাবুন তো আজকে আমি মসজিদে বসে খোদবা দিচ্ছি আলহামদুলিল্লাহ তিন চার পাঁচ হাজার মানুষ আমার কথা শুনছেন এটা তো সমাজের অর্ধেক শ্রেণীর যদি সমস্ত পুরুষ তো আমি ধরি যে সমাজের সব পুরুষ চলে আসছে তাও তো অর্ধেক বরং বর্তমান বিশ্বের একটা বড় অংশ নিয়মিত বঞ্চিত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে যাদের দিনদার হওয়াটা সমাজের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল সেই অংশটাই কিন্তু দিনই কথা শোনা থেকে বঞ্চিত হচ্ছে আজকে এটা যে যে ভাবিই নিন না কেন আমি বলবো যে আপনি চিন্তা করুন ভাবুন তো বিষয়টা এইভাবে যে দিনের দাওয়াত আজকে এই মিডিয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরা ড্রয়িং রুম পর্যন্ত যেটা আমি আপনি যেতে পারবো না আমাদের বেডরুম যেটা আমরা যেতে পারবো না সেই দাওয়াত আমি বেডরুম পর্যন্ত পৌঁছে দিতে পারছি এটা মিডিয়া ছাড়া তো আমার কোনো বিকল্প ছিল না তো এইভাবে যদি আসলে একটু উদারতার সাথে যদি চিন্তা করি এবং প্রয়োজন যদি উপলব্ধি করি আধুনিক প্রযুক্তির সাথে যদি মৌলিক কোনো শত্রুতা না থাকে আমার ওইভাবে যদি চিন্তা করি তাহলে খারাপ কিছু দিক আছে যদি এই কারণই হয় তাহলে খারাপ বিষয়টা আমরা ব্যবহার করলাম না ভালো যত দিকগুলো আছে সেগুলো ট্রাই করতে আমার সমস্যাটা কত ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলছিলেন আজকে বাংলা ভাষাভাষী পৃথিবীতে প্রায় পঁচিশ কোটি মানুষ এই পঁচিশ কোটি মানুষ কমপক্ষে যদি আমাদের এই কথাগুলি চালু থাকে কমপক্ষে পাঁচ কোটিও দিয়েও। আপনি বেশ ভালো মিডিয়ার সপক্ষে মতামত প্রদান করেছেন জাকুমুল্লাহ খায়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আসলে এই উন্নত যুগে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি সকলে আমরা উপলব্ধি করছি তবে শরীয়তের বিধি নিষেধ লক্ষ্য রেখে আমরা অবশ্যই মিডিয়াকে দাওয়াতি কাজে ব্যবহার করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিনালামালাইকুম রহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ সাল আলী ওয়া অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লা সাল আলি ওয়াশাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ইস্ট বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় সালামুমুল্লাহ আমি জানি আপনারা দেখছেন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 বুঝি এবং অনুসরণ করি পেশ বাংলা মানবতার সমাজ